যেহেতু কোরবানের ঈদ আমাদের সামনে এই সাথে সংশ্লিষ্ট কিছু বিধিবিধান নিয়ে আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আলোচনাগুলোর মাধ্যমে চেষ্টা করছি আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কোরবানির যে পশু এই পশু আমরা কখন যাবে করব আমরা এক্ষেত্রে অনেক ভুল করে থাকি সেই ভুলটি হচ্ছে এই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরবানির পশু জবে করার ব্যাপারে সুস্পষ্ট হাদিসের নির্দেশনা দিয়েছেন সুই বোখারি বা মুসলিমের হাদিস রসুল্লাহামের সাত করেন মামদুাহা যে ঈদের সলাাত আদায় করার আগে যাবে করল অর্থাৎ কোরবানি জবে করল বা কোরবানি করল ঈদের সলাতে আগে ফাঁকা হারি সে নিজের জন্য জবে করল অর্থাৎ নিজে কোরবান করে মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের গোষ্ঠ খাওয়ার জন্য জবে করলানি যে ব্যক্তি ঈদের সলাতের পরে কোরবানি করলো জবে করল কোরবানির পশু রসুল্লাহম বলেন পরিপূর্ণ হল আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি তিনি তার যে কোরবানি কোরবানিটুকু পরিপূর্ণ হল ও আসাবিমিনের সে লাভ করতে অর্জন করতে পারল তার স্পষ্ট বুঝতে পারছি এই থেকে যেটা সেটা হলো এই মূলত আমরা কোরবানি পশু যাবে করব ঈদের সলাতের পরে যখন ইমাম সাহেব ঈদের শেষ করবেন তখন কোরবানি পশু যাবে করব এখানে আমরা দেখি যে ঈদের সলাতের গুরুত্ব না করেই যেহেতু কোরবানি পশু জবের মধ্যে ভিড় হতে পারে সমস্যা হতে পারে লোকের অভাব হতে পারে যারা জবে করবে তাদের অভাব হতে পারে দেখা গেল যে যখনই হজর উদিত হয় গেছে তখন থেকেই কোরবানি পশু জবে করা হয় থাকে ইমাম মানে যে এলাকায় ঈদের সলাৎ আদায় হচ্ছে সে এলাকা আপনি যে এলাকায় ঈদের সলাৎ আদায় করছেন সে এলাকায় যদি আপনি ইমামের সলাতের আগে কোরবানি পশু জবে করে থাকেন তাহলে আপনার এই পশু জবেটুকু আপনি নিজে গোস্ত খাওয়ার জন্য করলেন আল্লাহ সন্তোষের জন্য করলেন না শুধু তাই কি না সে কোরবানি যদি সে সলাতে আগে করে থাকে সে যেন আরেকবার কোরবানি করে তার প্রথম কোরবানটুকু আল্লাহ গ্রহণ গ্রহণযোগ্য হবে না ফাল ইয়াজ ইসবাহ সেজন্য আরেকটি জবে করে থাকে কারণ এই জবে টুকুয়াল দ্বারা বুলার কাছে হয়নি বরং এটি কোরবানি হয়নি গোস্ত খাওয়ার জন্য শুধুমাত্র হয়ে গেছে হয়ে গিয়েছে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এখানে আমি সত্যিকার অর্থে কোরবানি পশু কি মানে তাড়াহুড়া করার জন্য যে যত দ্রুত সম্ভব কোরবানি করে গোস্ত খেতে হবে এই জন্য কি আমি কোরবানি পশু জবে করলাম নাকি জবে করলাম মূলত সুল্লাহ সাল্লা দেখানোর যে হাদি রয়েছে সে হাদি অনুযায়ী সলাতের পরে জবে করলাম সুপ্রিয় দর্শক যদি আপনি কনফার্ম হতে পারেন যে সরাত শেষ হয়ে গিয়েছে তাহলে আপনি জবে করবেন আর যদি আপনি মনে করেন যেই সময় অতিক্রম করেছে এই সময়ের মধ্যে সলাত হয়ে যেতে পারে যদি কোনো কারণে আপনি সরাত যেখানে হচ্ছে সেখান থেকে দূরে থাকেন বা আপনি সলাতে অংশগ্রহণ করতে পারেন পারেননি এমন হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ এই সময়ের মধ্যে সলাাত হয়ে গিয়েছে তাহলে আপনি জবে করতে পারেন তবে সবচেয়ে উত্তম হচ্ছে সলাতে অংশগ্রহণ করে সরাত থেকে এসে কোরবাণী করা তাহলে সেখানে আপনার আর সন্দেহের কোন কারণ নেই এখানে একটি বিষয় হল আমায় কেন উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই যদি কেউ কোন ব্যক্তি সলাদ শেষ হওয়ার পর যিনি খোদবা ইমাম সাহেব খোদবা শুরু করেছেন তিনি যদি কোরবানি করেন তাহলে তার এই কোরবানি শুদ্ধ হয়ে যাবে এখানে কেউ কেউ বর্ণনা করে থাকেন যে মানজাবাহা বাহ এই বক্তব্যটুকু শুদ্ধ নয় এই রেওয়ার্ডটুকু শহী বন্যার মাধ্যমে হয় হয়নি বরং শহীদ বোখারি রা যা আদিষ্টটি আমি উল্লেখ করেছি সে আদিষ্টটি শুদ্ধ এখানে একথা যে ব্যক্তি জবে করল কোরবানির পশু সলাৎ এবং খোদবা দুটি খোদবা দেওয়ার পরে সে ব্যক্তি সত্যিকার তার নুসুকটুকু পরিপূর্ণ হল তার কোরবানিটুকু পরিপূর্ণ হল এবং শূন্য এর অনুসরণ করতে পারল একথা শুদ্ধ নয় এখানে এই রেওয়ার্ডটি শুদ্ধ নয় এখানে খোদবার বিষয়টি আসবে না এই জন্য যেহেতু খুদ্া রাসুল্লাহ ঈদের খুদ্ ঈদের খুব করা শুননা যদি কোন ব্যক্তি শ্রবণ করেন করলেন আর যদি কেউ শ্রবণ না করেন তিনি চলে আসেন তার জন্য এটি জায়গায় ঈদের খোদবাকে মূলত সলাতেের পরে দিয়েছেন যাতে করে লোকেরা মানে তাদের প্রয়োজনে চলে যেতে পারে তাদেরকে বাউন্ড না করা হয় বাধ্য না করা হয় এটি কিন্তু শূন্য এক্ষেত্রে যদি কেউ ঈদের খুদ্বার আগে কমপ্লিট হওয়ার আগে যদি কেউ তার কোরবানির পশু জবে করে থাকেন তাহলে তার এ কাছ থেকে হবে এবং এটি রাসুল ওই নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত হবে না যে নির্দেশনার মধ্যে বলা হয়েছে বলেছেন যে ফাঁকাত জবাহালি নফসিহি যে নিজের জন্য জবে করলো যেহেতু তিনি সলাতের পরে করেছেন তা আমরা কোরবানির পশু জবে করার ব্যাপারে একটু সতর্ক হই পশু যাতে করে আমরা রাসুল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী সেটাকে জবে করতে পারি সেই দিক নির্দেশনা আমরা গ্রহণ করি এখানে করিপ্রিয় দর্শক একটি বিষয় করে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হল এই আল্লাহ সন্তুষ্টির জন্য যে কাজ আমরা করবো সেই কাজের মধ্যে সেই তরীকার করতে হবে সেই তরিকা যদি আমরা অনুসরণ না করে থাকি তাহলে আমরা বিভ্রাট এবং বিভ্রান্তির মধ্যে পতিত হতে পারি বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারি আলেমদের মধ্যে কিছু মতো বিরোধ থাকলেও আল্লা নী সাল্লা যেহেতু হাদিসের মধ্যে সুস্পষ্ট বক্তব্য রয়েছে তাই সুস্পষ্ট বক্তব্য গ্রহণ করা হচ্ছে একজন ইমানদার ব্যক্তির জন্য একেবারেই অপরিহার্য বিষয় কারণ আল্লাহ মন্না করেন্লাহাম বলেছেন যে আমার সুন্নত থেকে মুখ ফিরে নিল সে আমার দল মুক্তি হতে পারবে না তাই সেখানে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে যাতে করে আমরা আল্লাহ নবী সাল্লা ইসলামের সুন্নাতে কিনে যারা বিমুখ না হই মানে মুখ ফিরে না নেই আসুন না নবীল্লাহ আলু ইসলামের কোরবানি যাবে পশু যাবে ব্যাপারে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুসরণ করে আমরা মূলত স্বীবিক যবে করে থাকি আমরা সেক্ষেত্রে তাড়াহুড়ো করে কোরবানির পশু আল্লাহ সন্তুষ্টি ছাড়া নিজেদের গোস্ত খাওয়ার জন্য যবে করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ হাব্বুল আলমিনের কাছে আমাদের এই কোরবানি পোস্ট বেরা এটা তো আল্লাহ হাব্বুল আলমিন আমাদের অন্তরের দিকে দেখবেন যে আমরা আসলে কি জন্য করছি সেটা আল্লাহ সুবাহতালা সবচেয়ে ভালো জানেন বন্ধুগণ সুন্না আমল করার জন্য আল্লাহ আমরা চেষ্টা করি আল্লাহ সুবাহান আমাদেরকে তৌফিক দান করুন হাজা ওসালাহ আলানবিরা মোহাম্মদ ও আলা আলহি ওয়াসাবিহি